শুধু শুক্রবারে বা জুমার দিনে রোজা রাখা ভালো কর্ম নয় আবু হরে রদাল আনহ হতে বর্ণিত তিনি বলেন যে আমি নবী করিম সাল্লিহ্লামকে বলতে শুনেছি তিনি বলেছেন তোমাদের মধ্যে থেকে কোনো ব্যক্তি যেন শুধু জুমার দিনে রোজা না রাখে তবে যদি সে জুমার দিনের সাথে সাথে একদিন আগে কিংবা একদিন পরে রোজা রাখে তাহলে তা অবৈধ নয় শাহেহ বুখারি হাদিস নম্বর এক এবং শাহেহ মুসলিম হাদিস নম্বর একশো হাইফেন বন্ধনের মধ্যে এক তবে হাদিসের শব্দগুলি শাহী বুখারি থেকে নেওয়া হয়েছে এই হাদিস বর্ণনাকারী সাহাবির পরিচয় পূর্বে ১৩ নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় এক কোন মুসলিম ব্যক্তির জন্য এটা জা এজ নয় সে শুধু শুক্রবারে বা জুমার দিনে রোজা রাখবে তবে কোনো ব্যক্তির কোন রোজা রাখার অভ্যাস থাকলে সে ব্যক্তি শুধু জুমার দিনে রোজা রাখতে পারবে দুই শুক্রবার বা জুমার দিনটি হল দোয়া জিকির এবং উপাসনা বা এবাদতে মগ্ন থাকার দিন এবং পবিত্র ও হালাল রুজি উপার্জন করার দিন শুধু এই দিনে রোজা রাখা ভালো কর্ম নয় তাই মহান আল্লাহ বলেছেন ফিদা কুদয় অর্থাৎ অতএব যখন জুমার নামাজ পড়া শেষ হয়ে যাবে তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়বে এবং আল্লাহর প্রদত্ত জীবিকার্জনের কাজে তৎপর থাকবে এবং আল্লাহকে অধিক স্মরণ করবে সোরা অলজুমা আয়ত নম্বর দশের অংশ বিশেষ